জরির ইবনে আবদুল্লাহ ও অদিরাতাল্লাহ আনু হতে বর্ণিত তিনি বলেন এক রাতে নবী সাল্লাই এর নিকট ছিলাম হঠাৎ তিনি পূর্ণিমা রাতের চাঁদের দিকে তাকিয়ে বললেন শোনো এটি যেমন দেখতে পাচ্ছ তোমাদের প্রতিপালককে তোমরা তেমনি দেখতে পাবে তাকে দেখতে তোমরা ভিড়ের সম্মুখীন হবে না কাজেই তোমরা যদি সূর্য উঠার পূর্বের সালাত ও সূর্য ডুবার পূর্বের সালাত আদায়ের সমর্থ হও তাহলে তাই করো অতঃপর তিনি এ আয়াত তিলওয়াত করলেন বিহামদি ইসামসা কবলা কুরুবিহা অর্থাৎ সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনি আপনার প্রতিপালকের প্রশংসায় তাজবিহ পাঠ করুন সুরা তোহা আয়াত তেরো আবু আবদুল্লাহ ইমাম বুখারি রহমতুল্লা আলহ বলেন ইবনু শিয়াব রহমতুল্লাহ জারি রজিয়তলা আনহতে আরও বলেন নবী সাল আল্লাম বলেছেন তোমরা তোমাদের প্রতিপালককে খালি চোখে দেখতে পাবে